লিপ্ত আছে কিন্তু টিভি দেখা লোক টিভি বন্ধ আছে রুমে বসে আছে অথবা রাস্তায় দেখা হলো সালাম দেবেন ফাশেক কে সালাম দেওয়া ঠিক আছে ফাশেক মুসলমানকে সালাম দিতে হবে কিন্তু ফাশেক ফাশেকির অবস্থায় আছে সেই সময় সালাম দেবেন না কারণ সেই সময় সে গোনায় লিপ্ত না বসে আছে এরা নামাজ পড়তে যাবে না সালাম দেবেন না কখনো সালাম দেবেন কিন্তু অন্য সময় রাস্তায় এরকম বসে আছে ফুটপাতে বসে আছে আজানের সময় আজান হয়নি বা নামাজ নামাজ শুরু হয়নি তাহলে তাও মুসলমান সালাম তাদেরকে আপনি জানেন না যে রা নামাজি না বেনামাজি আর চলে হচ্ছে যে মুসলমান তখন নামাজি সালাম দেবে